শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীমকথিত ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে নরেন্দ্রাদি অন্তরঙ্গ ও অন্যান্য ভক্ত সঙ্গে পঞ্চম পরিচ্ছেদ ১৬ অক্টোবর আঠারোশ বিরাশি খ্রিস্টাব্দ বইকাল হইয়াছে নরেন্দ্র গান গাহিতেছেন রাখাল লাটু মাস্টার নরেন্দ্রের ব্রাহ্মবন্ধু প্রিয় হাজরা সকলে আছেন নরেন্দ্র কীর্তন গাহিলেন খোল বাজিতে লাগিল চিন্তয় মম মানসহরি চিৎ ঘন নিরঞ্জন কিবা অনুপম ভাতি মোহন মুরতি ভকত হৃদয় রঞ্জন নব রাগে রঞ্জিত কোটি শোষী বিনিন্দিত কিবা বিজলি চমকে সেরূপ আলোকে পুলকে শিহরে জীবন হৃদি কমলা শনে ভাব তাঁর চরণ দেখো শান্ত মনে প্রেম নয়নে অপরূপ প্রিয় দর্শনো চিদানন্দ রসে ভক্তিযোগাবেশে হরে চির মগন নরেন্দ্র আবার গাহিলেন সত্যম শিবসুন্দর রূপ ভাতিরহৃদি মন্দিরে নিরক্ষী নিরক্ষী অনুদিন মোরা ডুবিব রূপ সাগরে সেদিন কবে হবে দীনজনের ভাগ্যে নাথ সেদিন কবে হবে জ্ঞান রূপে পশিবে নাথ মম হৃদে অবাক হইয়ে অধীর মন সরণ লইবে শ্রীপদে আনন্দ অমৃতরূপ উদীবে হৃদয় আকাশে চন্দ্র উদিলে চকর যেমন ক্রীড়ে মনোহরষে আমরা নাথ তেমনি করে মাতিব তব প্রকাশে শান্তম শিব অদ্বিতীয় রাজরাজ চরণে বিকাইব ওহে সখা সফল করিব জীবনে এমন অধিকার কোথা পাব আর স্বর্গভোগ জীবনে শুদ্ধমপাপবিদ্ধম রূপ হেরিয়ে নাথ তোমার আলোক দেখিলে আধার যেমন যায় পলাইয়ে সত্তর তেমনি নাথ তোমার প্রকাশে পলাইবে পাপ আঁধার ও হে তারা সম হৃদে জ্বলন্ত বিশ্বাস হে জালি দিয়ে দীনবন্ধু পুরাও মনের আশ আমি নিশিদিন প্রেমানন্দে মগন হইয়া হে আপনারে ভুলে যাব তোমারে পাইয়ে হে সেদিন কবে হবে হে নরেন্দ্র আবার গাহিলেন আনন্দ বদনে বল মধুর ব্রহ্ম নাম নামে উথলিবে সুধাসিন্দু পিয় অবিরাম পান কর আর দান কর হে যদি হয় কখনো শুষ্ক হৃদয় করো নামও গান বিষয় মরিচিকায় পড়ে হে প্রেমে হৃদয় সরস হবে হে দেখো যেন ফুলনারে এই মহামন্ত্র বিপদকালে ডেকো তাঁরে দয়ালো পিতা বলে সবে হুঙ্কার ছিন্ন কর পাপেরও বন্ধন জয় ব্রহ্ম জয় বলে হে এসব ব্রহ্মানন্দে মাতি সবে হই পূর্ণকাম কাম প্রেমযোগে যোগী হয়ে হে খোল কর্তা লইয়া কীর্তন হইতেছে নরেন্দ্রাদি ভক্তেরা ঠাকুরকে বেড়িয়া বেড়িয়া কীর্তন করিতেছেন কখনো গাহিতেছেন প্রেমানন্দ রসে হওরে চির মগন আবার কখনো গাহিতেছেন সত্যম শিবসুন্দর রূপ ভাতের হৃদি মন্দিরে অবশেষে নরেন্দ্র নিজে খোল ধরিয়াছেন ও মত্ত হইয়া ঠাকুরের সঙ্গে গাহিতেছেন আনন্দবদনে বলো মধুর হরিনাম কীর্তনান্তে নরেন্দ্রকে ঠাকুর অনেকক্ষণ ধরিয়া বারবার আলিঙ্গন করিলেন বলিতেছেন তুমি আজ আমায় যে আনন্দ দিলে আজ ঠাকুরের হৃদয় মধ্যস্থ প্রেমের উৎস উচ্ছ্বসিত হইয়াছে রাত প্রায় আটটা তথাপি প্রেমোন্মত্ত হইয়া একাকী বারান্দায় বিচরণ করিতেছেন উত্তরের লম্বা বারান্দায় আসিয়াছেন ও দ্রুত বারান্দার এক সীমা হইতে অন্য সীমা পর্যন্ত পাদচারণ করিতেছেন মাঝে মাঝে মার সঙ্গে কি কথা কহিতেছেন হঠাৎ উন্মত্তের ন্যায় বলিয়া উঠিলেন তুই আমার কি করবি মা যার সহায় তার মায়া কি করিতে পারে এই কথা কি বলিতেছেন নরেন্দ্র মাস্টার প্রিয় আজ রাত্রে থাকিবেন নরেন্দ্র থাকিবেন ঠাকুরের আনন্দের সীমা নাই রাত্রিকালীন আহার প্রস্তুত শ্রী শ্রী মা নহবতে আছেন রুটি ছোলার ডাল ইত্যাদি প্রস্তুত করিয়া ভক্তেরা খাইবেন বলিয়া পাঠাই আছেন। ভক্তেরা মাঝে মাঝে থাকেন সুরেন্দ্র মাসে মাসে কিছু খরচ দেন আহার প্রস্তুত ঠাকুরের ঘরের দক্ষিণ পূর্ব বারান্দায় জায়গা হইতেছে ঘরের পূর্বদিকে দরজার কাছে নরেন্দ্রাদি গল্প করিতেছেন নরেন্দ্র আজকাল ছোকরারা কিরকম দেখছেন মাস্টার মন্দ নয় তবে ধর্মোপদেশে কিছু হয় না নরেন্দ্র নিজে যা দেখেছি তাতে বোধ হয় সব অধপাতে যাচ্ছে বার্ডসাই ইয়ারকি বাবুয়ানা ইস্কুল পালানো এসব সর্বদা দেখা যায় কি দেখেছি যে কুস্থানেও যায় মাস্টার যখন পড়াশোনা করতাম আমরা তো এরূপ দেখি নাই শুনি নাই নরেন্দ্র আপনি বোধ তত মিশতেন না এখন দেখছি যে খারাপ লোকে নাম ধরে ডাকে কখন আলাপ করেছে কে জানে মাস্টার কি আশ্চর্য নরেন্দ্র আমি জানি অনেকে চরিত্র খারাপ হয়ে গেছে স্কুলের কর্তৃপক্ষীয়রা ও ছেলেদের অভিভাবকেরা এসব বিষয়ে দেখেন তো ভালো হয় এরও কথাবার্তা চলিতেছে ঠাকুর শ্রী রামকৃষ্ণ ঘরের ভিতর হইতে তাঁহাদের কাছে আসিলেন ও হাসিতে হাসিতে বলিতেছেন কি গো তোমাদের কি কথা হচ্ছে নরেন্দ্র বলিলেন এর সঙ্গে স্কুলের কথাবার্তা হচ্ছিল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 মাস্টার অপ্রস্তুত নরেন্দ্রাদি ভক্তগণ চুপ করিয়া রহিলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ দাঁড়াইয়া হাসিতে ভক্তগণকে খাওয়াইতেছেন। হাসিতেছেন আজ মহা আনন্দ নরেন্দ্রাদি ভক্তেরা আহার করিয়া ঠাকুরের মেঝেতে বসিয়া বিশ্রাম করিতেছেন ও ঠাকুরের সঙ্গে গল্প করিতেছেন আনন্দের হাট বসিয়াছে কথা কহিতে কহিতে নরেন্দ্রকে ঠাকুর বলিতেছেন চিদাকাশে হলো পূর্ণ প্রেমচন্দ্র দয় এই গানটি একবার গানা নরেন্দ্র গাহিতে আরম্ভ করিলেন অমনি সঙ্গে সঙ্গে খোল করতাল ও অন্যান্য ভক্তগণ বাজাইতে লাগিলেন চিদাকাশে হলো পূর্ণ প্রেমচন্দ্র দয় হে উথলিল প্রেম সিন্ধু কি আনন্দময় হে জয় দয়াময় জয় দয়াময় জয় দয়াময় চারিদিকে ঝলমল করে ভক্ত গ্রহদল ভক্ত সঙ্গে ভক্ত সখা লীলা রসময় হে জয় দয়াময় জয় দয়াময় জয় দয়াময় স্বর্গের দোয়ার খুলি আনন্দ লহরি তুলি নববিধান বসন্ত সমীরন বয় ছুটে তাহে মন্দ মন্ধ। প্রেম গন্ধ, প্রেমগন্ধ ঘণে যোগীবৃন্দ যোগানন্দে মত্ত হয় হে জয় দয়াময় জয় দয়াময় জয় দয়াময় সিন্ধু জলে বিধান কমলে আনন্দময়ী বিরাজে আবেশে আকুল ভক্ত অলিকুল পিয়ে সুধা তার মাঝে দেখো দেখো মায়ের প্রসন্ন বদন চিত্ত বিনোদন ভুবন মোহন পদতলে দলে দলে সাধুগণ নাচে গায় প্রেমে হইয়া মগন কিবা অপরূপ আহা মরি মরি জোড়াইল প্রাণ দর্শন করি প্রেম দাসে বলে সবে পায়ে ধরি গাও ভাই মায়েরও জয় কীর্তন করিতে করিতে ঠাকুর শ্রী রামকৃষ্ণন নৃত্য করিতেছেন ভক্তেরাও তাঁহাকে বেড়িয়া নৃত্য করিতেছেন কীর্তনান্তে ঠাকুর উত্তর পূর্ব বারান্দায় বেড়াইতেছেন হাজরা মহাশয় বারান্দার উত্তরাংশে বসিয়াছেন ঠাকুর সেখানে গিয়া বসিলেন মাসটা সেইখানে বসিয়াছেন ও হাজরার সঙ্গে কথা কহিতেছেন ঠাকুর একটি ভক্তকে জিজ্ঞাসা করিলেন তুমি স্বপ্নট্বপ্ন দেখো ভক্ত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 এখানে কোনো কষ্ট নাই জলের নিচে বরাবর সাঁকো আছে জিজ্ঞাসা করলাম আপনি কোথায় যাচ্ছেন তিনি বললেন ভবানীপুর যাচ্ছি আমি বললাম একটু দাঁড়ান আমিও আপনার সঙ্গে যাব শ্রীরামকৃষ্ণ আমার কথা শুনে রোমাঞ্চ হচ্ছে ভক্ত ব্রাহ্মণটি বললেন আমার এখন তাড়াতাড়ি তোমার নামতে দেরি এখন আসি এই পথ দেখে রাখো তুমি তারপর এসো শ্রীরামকৃষ্ণ আমার রোমাঞ্চ হচ্ছে তুমি শীঘ্র মন্ত্র লও রাত এগারোটা হইয়াছে নরেন্দ্রাদি ভক্তগণ ঠাকুরের ঘরের মেঝেতে বিছানা করিয়া শয়ন করিলেন নিদ্রাভঙ্গের পর ভক্তেরা কেউ কেউ দেখিতেছেন যে প্রভাত হইয়াছে সতেরোই অক্টোবর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 গীতা গায়ত্রী ভাগবত ভক্ত ভগবান গীতা উদ্দেশ্য করিয়া অনেকবার বলিতেছেন ত্যাগী ত্যাগী ত্যাগী ত্যাগী কখনোবা, তুমি ব্রহ্ম তুমি শক্তি তুমি পুরুষ তুমি প্রকৃতি তুমি বিরাট তুমি সরাট তুমি নিত্য তুমি লীলাময়ী তুমি চতুর্িংশী তত্ত্ব এই এইরূপ বলিতেছেন এদিকে কালী মন্দিরে ও রাধাকান্তের মন্দিরে মঙ্গলারতি হইতেছে ও সাঁত ঘন্টা বাজিতেছে ভক্তেরা উঠিয়া দেখিতেছেন কালীবাড়ির পুষ্পোদ্যানে ঠাকুরদের পূজার্থ পুষ্পচয়ন আরম্ভ হইয়াছে ও প্রভাতী রাগের লহরই উঠাইয়া নহবত বাজিতেছে নরেন্দ্রাদি ভক্তগণ প্রাতকৃত্য সমাপন করিয়া ঠাকুরের কাছে আসিয়া উপস্থিত হইলেন ঠাকুর হাস্যমুখ উত্তর পূর্ব বারান্দার পশ্চিমাংশে দাঁড়াইয়া আছেন নরেন্দ্র পঞ্চবটিতে কয়েকজন নানকপন্থী সাধু বসে আছে দেখলুম শ্রীরামকৃষ্ণ হ্যাঁ তারা কাল এসেছিল তোমরা সকলে একসঙ্গে মাদুরে বসো আমি দেখি ভক্তেরা সকলে মাদুরে বসিলে ঠাকুর আনন্দে দেখিতে লাগিলেন ও তাহাদের শহীদ গল্প করিতে লাগিলেন নরেন্দ্র সাধনের কথা তুলিলেন শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রাদির প্রতি ভক্তি সার তাকে ভালোবাসলে বিবেক বৈরাগ্য আপনি আসে নরেন্দ্র আচ্ছা স্ত্রীলোক নিয়ে সাধন তন্ত্রে আছে শ্রীরামকৃষ্ণ ও সব পথ ভালো নয় বড় কঠিন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 উঠ হাতি প্রবেশ করাচ্ছেন আবার বার করছেন একজন বললে তার আর আশ্চর্য কি তাঁর পক্ষে সবই সম্ভব কিন্তু অপরটি বললে তাও কি হতে পারে তুমি কখনো সেখানে যাও নাই বেলা প্রায় নয়টা ঠাকুর নিজের ঘরে আছেন মনমোহন কন্যগর হইতে সপরিবারে আসিয়াছেন মনমোহন প্রণাম করিয়া বলিলেন এদের কলকাতায় নিয়ে যাচ্ছি ঠাকুর কুশল প্রশ্ন করিয়া বলিলেন আজ পয়লা অগস্ত কলকাতায় যাচ্ছ কে জানে বাপু এই বলিয়া একটু হাসিয়া অন্য কথা কহিতে লাগিলেন নরেন্দ্র তাহার বন্ধুরা স্নান করিয়া আসিলেন ঠাকুর ব্যগ্র হইয়া নরেন্দ্রকে বলিলেন যাও বটতলায় ধ্যান করোগে আসন দেব নরেন্দ্র ও তাঁর কয়টি ব্রাহ্মবন্ধু পঞ্চবটি মূলে ধ্যান করিতেছেন বেলা প্রায় সাড়ে দশটা ঠাকুর শ্রীরামকৃষ্ণ কিয়ৎক্ষণ পরে সেইখানে উপস্থিত মাস্টারও আসিয়াছেন ঠাকুর কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি ধ্যান করবার সময় তাঁতে মগ্ন হতে হয় উপর উপর ভাসলে কি জলের নিচে রত্ন পাওয়া যায় এই বলিয়া ঠাকুর মধুর স্বরে গান গাহিতে লাগিলেন ডুব দে মন কালি বলে হৃদি রত্নাকরের অগাধ চলে রত্নাকর নয় শূন্য কখন দু ডুবে ধন না তুমি দমসমর্থে এক ডুবে যাও কুলোকুণ্ডলিনীর কুলে জ্ঞান সমুদ্রের মাঝেরে মন শান্তিরূপা মুক্তা ফলে তুমি ভক্তি করে কুড়ায় পাবে শিবযুক্তি মতো চাইলে কামাদি ছয় কুম্ভীর আছে আহার লোভে সদাই চলে তুমি বিবেক হলদি গায়ে মেখে যাও ছোবে না তার গন্ধ পেলে রতন মানিক্য কত পড়ে আছে সেই জলে রামপ্রসাদ বলে ঝম্প দিলে মিলবে রতন ফলে ফলে নরেন্দ্র ও তাহার বন্ধুগণ পঞ্চবটির চাতাল হইতে অবতরণ করিলেন ও ঠাকুরের কাছে আসিয়া দাঁড়াইলেন ঠাকুর দক্ষিণাস্য নিজের ঘরের দিকে তাহাদের সহিত কথা কহিতে কহিতে আসিতেছেন ঠাকুর বলিতেছেন ডুব দিলে কুমির ধরতে পারে কিন্তু হলুদ মাখলে কুমির ছোঁয় না হৃদ রত্নকরের অগাধ জলে কামাদি ছয়টি কুমির আছে কিন্তু বিবেক রূপ হলুত মাখলে তারা আর তোমাকে ছবে না পাণ্ডিত্য কি লেকচার কি হবে যদি বিবেক বৈরাগ্য না আসে ঈশ্বর সত্য আর সব অনিত্য তিনিই বস্তু আর সব অবস্তু এর নাম বিবেক তাঁকে হৃদয় মন্দিরে আগে প্রতিষ্ঠা করো বক্তৃতা লেকচার তারপর ইচ্ছা হয়তো করো শুধু ব্রহ্ম ব্রহ্ম বললে কি হবে যদি বিবেক বৈরাগ্য না থাকে ও তো ফাঁকা সংখদ্ধ এক গ্রামে পদ্মলোচন বলে একটি ছোকরা ছিল লোকে তাকে পোদো পোদো বলে ডাকত গ্রামে একটি পোড়ো মন্দির ছিল ভিতরে ঠাকুর বিগ্রহ নাই মন্দিরের গায়ে অশ্বত্থ গাছ অন্যান্য গাছপালা হয়েছে মন্দিরের ভিতরে চামচিকা বাসা করেছে মেঝেতে ধুলা ও চামচিকার বিষ্ঠা মন্দিরে লোকজনেরা যাতায়াত নাই একদিন সন্ধ্যার কিছু পরে গ্রামের লোকেরা শঙ্খ ধ্বনি শুনতে পেলে মন্দিরের দিক থেকে শাঁখ বাজে ভোঁ করে গ্রামের লোকেরা মনে করলে হয়তো ঠাকুর প্রতিষ্ঠা কেউ করেছে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 তখন সে চেঁচিয়ে বলছে মন্দিরে তোর নাহিকো মাধব পদো সাঁক ফুঁকে তুই করলি গোল তাই চামচিকি এগারো জনা দিবানেশি দিচ্ছে থানা যদি হৃদয় মন্দিরে মাধব প্রতিষ্ঠা করতে চাও যদি ভগবান লাভ করতে চাও শুধু ভো করে সাঁক ফুঁকলে কি হবে আগে চিত্তশুদ্ধি মন শুদ্ধ হলে ভগবান পবিত্র আসনে এসে বসবেন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 বিবেক বৈরাগ্য নাই দু কথা শিখেই অমনি লেকচার লোক শিক্ষা দেওয়া কঠিন ভগবানকে দর্শনের পর যদি কেউ তাঁর আদেশ পায় তাহলে লোক শিক্ষা দিতে পারে কথা কহিতে কহিতে ঠাকুর উত্তরের বারান্দার পশ্চিমাংশে আসিয়া দাঁড়াইলেন মনি কাছে দাঁড়াইয়া ঠাকুর বারবার বলিতেছেন বিবেক বৈরাগ্য না হলে भगवान के पावा जा मणि विवाह कर बयस आठाश कलेजे पढ़िया इंगरेजी लेख कि भावते विवेक वैराग्य मानी की कमिनीकांचन त्याग मणि श्रीरामकृष्णर प्रति स्त्री जी हमारे देखना हमें आत्महत्या करब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 মণির চিন্তাগ্নিতে জল পড়িল তিনি ভাবিতে ছিলেন আত্মহত্যা করে করুক আমি কি করব মণি শ্রীরামকৃষ্ণের প্রতি সংসারে বড় ভয় শ্রীরামকৃষ্ণ মণি ও নরেন্দ্রাদির প্রতি তাই চৈতন্যদেব বলেছিলেন শুনো শুনো নিত্যানন্দ ভাই সংসারী জীবের কভু গতি নাই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 ঠাকুরদের ভোগারতি হইয়া গেল অমনি নহবত বাজিতে লাগিল এইবার তাহারা বিশ্রাম করিবেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ আহারে বসিলেন নরেন্দ্রাদি ভক্তগণ আজও ঠাকুরের কাছে প্রসাদ পাইবেন